ঊনবিংশ খণ্ড দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে বেদান্ত বাগিস ঈশান প্রভৃতি ভক্ত সঙ্গে আজ শনিবার এগারোই অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ছোট তক্তপোষে শুইয়া আছেন বেলা আন্দাজ দুটা বাজি আছে মেজের উপর মাস্টার ও প্রিয় মুখুজ্জে বসিয়া আছেন মাস্টার স্কুল হইতে একটার সময় ছাড়িয়া দক্ষিণেশ্বরের কালীবাড়িতে প্রায় দুটার সময় আছেন। পৌঁছিয়াছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন যদু মল্লিকের বাড়ি গিয়াছিলাম একবার জিজ্ঞাসা করে গাড়ি ভাড়া কত যখন এরা বললে তিন টাকা দু তখন একবার আমাকে জিজ্ঞাসা করে আবার শুকুল ঠাকুর আড়ালে গাড়ওয়ানকে জিজ্ঞাসা করছে সে বললে তিন টাকা চারই আনা তখন আবার আমাদের কাছে দৌড়ে আসে বলে ভাড়া কত কাছে দালাল এসেছে সে যদুকে বললে বড় বাজারে চার কাটা জায়গা বিক্রি আছে নেবেন যদু বলে কত দাম দামটা কিছু কমায় না আমি বললুম তুমি নেবে না কেবল ঢং করছো না তখন আবার আমার দিকে ফিরে হাসে বিষই লোকেদের দস্তুরি পাঁচটা লোক আনাগোনা করবে বাজারে খুব নাম হবে অধরের বাড়ি গিছিল। তা আমি আবার বললাম তুমি অধরের বাড়ি গিয়েছিলে তা অধর বড় সন্তুষ্ট হয়েছে তখন বলে এ সন্তুষ্ট হয়েছে যদুর বাড়িতে মল্লিক এসছিল বড়ো চতুর আর শট চক্ষু দেখে বুঝতে পারলাম চক্ষুর দিকে তাকিয়ে বললাম চতুর হওয়া ভালো নয় কাক বড় শেয়া না চতুর কিন্তু পরের গুখে মরে আর দেখলাম লক্ষ্মী ছাড়া যদুর মা অবাক হয়ে বললে বাবা তুমি কেমন করে জানলে ওর কিছু নাই চেহারা দেখে বুঝতে পেরেছিলাম নারায়ণ আসিয়াছেন তিনি মেজে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ প্রিয়নাথের প্রতি বলিলেন হেগা? তোমাদের হরিটি বেশ প্রিয়নাথ বলিলেন আজ্ঞা এমন বিশেষ ভালো কি তবে ছেলে মানুষ নারায়ণ বলিলেন পরিবারকে মা বলেছে শ্রীরামকৃষ্ণ বলিলেন সে কি আমি বলতে পারি না আর সে মা বলেছে প্রিয়নাথের প্রতি বলিলেন কি জানো ছেলেটি বেশ শান্ত ঈশ্বরের দিকে মন আছে ঠাকুর অন্য কথা পারিলেন হেম কি বলছিল জানো বাবুরামকে বললে ঈশ্বরই এক সত্য আর সব মিথ্যা না গো আন্তরিক বলেছে আবার আমাকে বাড়িতে নিয়ে গিয়ে কীর্তন শোনাবে বলেছিল তা হয় নাই তারপর নাকি বলেছিল আমি খোল কর্তার নিলে লোকে কি বলবে ভয় পেয়ে গেল পাছে লোকে বলে পাগল হয়েছে হরিপদ ঘোষপাড়ায় এক মা গির পাল্লায় পড়েছে ছাড়ে না বলে কোলে করে খাওয়ায় বলে নাকি গোপাল ভাব আমি অনেক সাবধান করে দিয়েছি বলে বাতসল্য ভাব ওই বাতৎসল্য থেকে আবার তাচ্ছল্য হয় কি জানো মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয় যাদের মতলব খারাপ সেসব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ এরা সত্তা হরণ করে অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে ভবনাথ রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলে ওরা খেতে বসেছে এমন সময় একজন বাউল এসে ওদের পংক্তিতে বসে বলে খাবো আমি বললাম আঁটবে না আচ্ছা যদি থাকে তোমার জন্য রাখবে তা রেগে উঠে গেল বিজয়ের দিনে যে মুখে খাইয়ে দেয় সে ভালো নয় শুদ্ধ সত্য ভক্ত এদের হাতে খাওয়া যায় মেয়ে মানুষের কাছে খুব সাবধানে গোপাল ভাব এসব কথা শুনো না মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নতুন মায়া ফাঁদে তাই গোপাল ভাব যাদের কৌমার যারা ছেলেবেলা থেকে ভগবানের জন্য ব্যাকুল হয়ে বেড়ায় সংসারে ঢোকে না তারা একটি থাক আলাদা তারা নৈকষ্যকুলন ঠিক ঠিক বৈরাগ্য হলে তারা মেয়ে মানুষ থেকে পঞ্চাশ হাত তফাতে থাকে পাঁচে তাদের ভাব ভঙ্গ হয় তারা যদি মেয়ে মানুষের পাল্লায় পড়ে তাহলে আর নৈকর্ষ্যকুল থাকে না ভঙ্গ ভাব হয়ে যায় তাদের ঘর নিছু হয়ে যায় যাদের ঠিক কুমার বৈরাগ্য তাদের উঁচু ঘর অতি শুদ্ধ ভাব গায়ে দাগটি পর্যন্ত লাগে না জিতেন্দ্রীয় হওয়া যায় রকম করে আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয় আমি অনেকদিন সখী ভাবে ছিলাম মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম ওড় না গায়ে দিতুম ওড় না গায়ে দিয়ে আরতি করতুম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে দুজনেই মার আমি আপনাকে পু অর্থাৎ পুরুষ বলতে পারি না একদিন ভাবে রয়েছি পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমার কে আমি বললুম আনন্দময়ী মতে আছে যার মায়ে বোটা সেই মেয়ে অর্জুন আর কৃষ্ণের মায়ে বোটা ছিল না শিব পূজার ভাব কি জানো শিবলিঙ্গের পূজা মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা ভক্ত এই বলে পূজা করে ঠাকুর দেখো যেন আর জন্ম না হয় শোনিত শুক্রের মধ্যে দিয়া মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয়